এই আজকের আলোচনা আমাদের আলোচনার বর্ধিত অংশে আমরা আল্লাহ সুবাহর দুইটি সুমহান নাম রহমান এবং রাহিম সেই নাম দুইটির অর্থ তাদের মধ্যে বিদ্যমান সূক্ষ্ম পরিপূরক পার্থক্য এবং কোরআনের বিভিন্ন আয়াত সম্পর্কে জেনেছিলাম আজকের পর্বে আমরা হাদিসে উল্লেখিত বিভিন্ন বর্ণনা থেকে আল্লা সুবাহ রহমতের ব্যাপকতা সেটা কত ব্যাপক এবং কত সুপ্রশস্ত সেই বিষয়ে কিছু ধারণা অর্জন করার চেষ্টা করছি তিনি বলেছেন যে রাসুল উল্লা সাল্লামকে আমি বলতে শুনেছি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 পরস্পরকে স্নেহ করে আর কিয়ামতের দিন আল্লাহ সুবাহ তার পরিপূর্ণ রহমত প্রদর্শন করবেন তিনি এই দুনিয়াতে তিনি মুসলিম কিংবা কাফের মানুষ কিংবা জিন পশু পাখি কিংবা যেকোনো সৃষ্টি প্রত্যেকের প্রতি তিনি অবিরাম ধারা এবং রহমত বর্ষণ করে যাচ্ছেন কিন্তু কিয়ামতের দিনে আল্লাহ সুবহানতআল্লাহ শুধুমাত্র মোমিনদের জন্য রহমত প্রদর্শন করবেন সেই দিন মুমিনদের জন্য তিনি রাহিম নাম অনুসারে অসীম দয়া এবং করুণা প্রদর্শন করবেন আমরা আরও দেখতে পাই আরেক ডিহাদিসে যেখানে সুরাফা সম্পর্কে আলোচনা করা হয়েছে সেখানে উল্লেখিত হয়েছে যখন বান্দা সোলাতে দ্বারা এবং বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরবিল আল তখন আল্লাহ সব জবাব দেন এবং বলেন হামিদানী আবদি আমার বান্দা আমার প্রশংসা করেছে আর যখন বান্দা বলে আর রহমানি রাহিম তখন আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি আমার বান্দা আমার সানাবা আমার প্রশংসা করেছে আমার গুনগান করেছে আল্লা সুবাহ তিনি প্রশংসিত তিনি রহমান তিনি রাহিম তিনি পরম করুণাময় অসীম্তে আল্লাহ রহমতের জন্য মুখাপেক্ষী এরপরেও শয়তানের ধোকায় এবং বিভিন্ন বিভ্রান্তির কারণে মানুষ গুনাহ করতে করতে একসময় হাল ছেড়ে দেয় এবং মনে করে যে আমি এত গুনা করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন আল্লাহ রহমত সম্পর্কে আল্লাহর করুণা সম্পর্কে সে হতাশ হয়ে যায় সে ভুল ধারণা পোষণ করতে শুরু করে শয়তানের অসবাসার কারণে যদি আমাদের মধ্যে এই প্রশ্ন জেগে যে আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন আমি কি আল্লাহ রহমত পাওয়ার মতো উপযুক্ত আমি তো অত্যন্ত আমি তো অনেক গুণা করেছি তবে এর জবাব আমরা আরেকটি হাদিসে দেখতে পাই যেখানে আরেকটি প্রশ্ন এসেছে সেই হাদিসে এসেছে যে মা কি কোন সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারে ইমনি অমর রাজিউল্লাহ আনহুমা তিনি বর্ণনা করে বলছেন আমরা একটি যুদ্ধের সফরে একটি জিহাদে রাসুল উল্লাহ সাল আলহামের সঙ্গে ছিলাম তিনি একটি সম্প্রদায়ের কাছ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি জানতে চাইলেন যে এই লোকেরা কারা কারা এই সম্প্রদায় সেই সম্প্রদায়ের লোকেরা বললেন আমরা মুসলিম আমরা মুসলমান সেখানে তারা একজন মহিলা একটি চুলাতে আগুন ছিল এবং তার কাছেই ছিল তার একজন সন্তান পুত্র সন্তান শিশু সন্তান যখন হঠাৎ করে চুলায় দাও দাউ করে আগুন জ্বলে উঠল মা তার সন্তানকে নিরাপত্তার আশঙ্কায় সেখান থেকে দ্রুত সরিয়ে নিল এরপর সেই মহিলা রাসুল উল্লা সাল্লা সাল্লামের কাছে আসলো এবং এসে জানতে চাইল আপনি কি আল্লাহ রাসুল কারণ তারা ছিল একটি বিচ্ছিন্ন সম্প্রদায় শুধুমাত্র যে কারণে তিনি জিজ্ঞাসা করেছেন কারা এই সম্প্রদায় তখন তারা জবাব দিয়ে বলেছে যে আমরা মুসলিম সেই নারী যখন সে দেখল দেশের সরাসরি আল্লাহ রসুল্লাহ সাক্ষাৎ লাভ করেছে সে অবাক হয়ে গেলে আশ্চর্য হয়ে গেল এবং সে বলল আপনার জন্য আমার পিতামাতা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 তার কোন বান্দাকে শাস্তি দেবেন না কারা সেই সমস্ত লোক যাদেরকে আল্লাহ শাস্তি দেবেন বলেছেন সেই লোকগুলো ছাড়া আল্লাহ কাউকে শাস্তি দেবেন না যারা অবাধ্য যারা উদ্ধত যারা বিদ্রোহী যারা আল্লাহ বিরুদ্ধে বিদ্রোহ করে এবং লাহা এই কথা বলতে অস্বীকার করে তাদেরকে ছাড়া আল্লাহ তার বান্দাদেরকে শাস্তি দেবেন না আল্লাহ একজন মা তার সন্তানের প্রতি যতটুকু দয়ালু হতে পারে দয়া পরবশ হতে পারে তার থেকেও অনেক অনেক অনেক গুণ বেশি তার বান্দাদের প্রতি দয়ালু অমরাজি তোলানহু তিনি বর্ণনা করেছেন রসুল্লাহ আসলেন যেখানে কিছু যুদ্ধবন্দী ছিল তাদের মধ্যে একজন নারী বন্দিনী সে অস্থির হয়ে দৌড়াচ্ছিল এবং তার শিশু সন্তানকে সে তালাশ করছিল খুঁজছিল বন্দীদের মধ্যে কোন শিশু সন্তান পেলেই সে অস্থির হয়ে তাকে কোলে তুলে নিচ্ছিল এবং তার পেটের সাথে লাগিয়ে সে দুধ পান করা তার মমতা এবং মায়া সে প্রদর্শন করছিল এবং সেখানে যারা উপস্থিত ছিলেন তারা এই দৃশ্য দেখছিলেন রাসুল উল্লা সাল্লা সেই দৃশ্য দেখার পরে সাহাবাইকে বললেন তোমরা কি মনে করো যে এই মা কখনো তার সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারে বললেন আল্লাহর কসম কখনোই তা হতে পারে না তখন বললেন যে এই মা তার সন্তানের প্রতি যতটুকু দয়া করতে পারে আল্লাহ তার বান্দাদের প্রতি তার থেকেও অনেক অনেক বেশি দয়ালু অনেক অনেক বেশি করুণাময় এ কারণে আমরা দেখি সালাফদের মধ্যে একজন সুফিয়ানা সৌরী রহেমা উল্লাহ তিনি বলেছেন যে যদি আমার সামনে এই সুযোগ থাকত যে আমি আমার উপরে বিচারক নির্বাচন করতে পারতাম পছন্দ করতে পারতাম তাহলে আমার জন্য আমি আমার পিতামাতার থেকে আল্লাহকেই বিচারক হিসেবে অধিক পছন্দ করতাম কারণ পিতামাতা সন্তানের প্রতি যতটুকু দয়া করতে পারে আল্লাহ তার বান্দাদের উপরে তার থেকেও অনেক অনেক বেশি করুণাময় অনেক অনেক বেশি দয়ালু সুফিয়া নাস্তাওয়ারি বলছেন যদি সুযোগ থাকত বিচারক পছন্দ করার তাহলে আমি আমার পিতামাতার থেকে আল্লাহকেই বিচারক হিসেবে বেশি পছন্দ করতাম কাজে আল্লাহ সুহাম তিনি সবসময়ের সব দয়ালু তিনি আর রাহিম তিনি আর রাহমান তিনি রহম করেন করে যাচ্ছেন করবেন এতে কোন সমস্যা নেই কিন্তু সমস্যা আমাদের মধ্যে। আমাদের আচরণ আমাদের ইচ্ছা আমাদের মানসিকতা যেন প্রতিফলন করে যে আল্লাহর রহমত আসছে কিন্তু আমরাই চাই না যে আমাদের উপরে যেন রহমত করা হোক নিজেরাই যেন রহমত আসার যে রাস্তাগুলো সেগুলোকে বন্ধ করে রেখেছি কিভাবে আমরা আল্লাহর রহমত লাভ করতে পারি আসুন।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 আল্লাহ বলেছেন যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে উত্তম আমল করেছে রব নিজের রহমতে দাখিল করাবেন ফউজুল মুবিন নিশ্চয়ই এটাই হচ্ছে সুস্পষ্ট সাফল্য ইমান আনা এবং নেক আমল করা এটাই হচ্ছে আল্লাহ সুহান তাল্লা রহমতে দাখিল হয়ে যাওয়ার রাস্তা ইমান আনয়ন করা দুই নম্বর উপায় হচ্ছে আল্লাহ এবং রাসুলের আনুগত্য করা পরহেজ গাড়ি অবলম্বন করা গুনা থেকে বেঁচে থাকা এবং এর মাধ্যমে রহমত লাভ করা যায় আল্লাহ বলেছেন হে নবী আপনি তাদেরকে জানিয়ে দিন যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অর্থাৎ রাসুলকে অনুসরণ করো রাসুলের আনুগত্য করো সত্য বিও তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধগুলো তোমাদের গুনাগুলোকে ক্ষমা করে দেবেন আর আল্লাহ হচ্ছেন গফুর রাহিম, ক্ষমাশীল অসীম দয়ালু রাসুল উল্লাহ সাল্লামকে আনুগত্য করা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 তোমাদেরকে দিবেন পথ চলার একটি জ্যোতি যার সাহায্যে তোমরা পথ চলবে এবং তিনি তোমাদেরকে ক্ষমা করবেন কারণ আল্লাহ তিনি আনুগত্য করো লামন যেন তোমাদের প্রতি অনুগ্রহ করা হতে পারে যেন তোমরা অনুগ্রহ পেতে পারো লা আল্লাহম তুর হমন আরেকটি উপায়ের মধ্যে রয়েছে নেক আমলের সঙ্গে সংযুক্ত থাকা কুরআন কোরআনের মাধ্যমে রহমত লাভ করার প্রচেষ্টা করা ইবাদত বন্দীগীর মাধ্যমে যেখানে দীনী হালাকা হচ্ছে যেখানে ইসলামের আলোচনা হচ্ছে সেখানে অংশ গ্রহণ করা মসজিদের সাথে নিজেকে যুক্ত রাখা সেখান থেকে রহমত লাভ করা কোরআন সম্পর্কে আল্লাহাল বলেছেন যে এটি হচ্ছে রহমতের একটি বড় উৎস এর মাধ্যমে মুমিনদের জন্য রহমত লাভ হয় আল্লাহমতাল্লাহ বলেছেন শিফা ও রাহমাতুল মাহিফাউ রাহমাতুল্লিলিন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 যা প্রত্যেকটি রোগ এবং ব্যাধির চিকিৎসা স্বরূপ এবং প্রত্যেক মুমিনের জন্য এটি রহমত প্রত্যেক মুমিনের জন্য রহমত হচ্ছে এই কোরআন আর যারা অবাধ্য গুন যারা সীমা সীমালঙ্ঘনকারী জালেম তাদের তো শুধুমাত্র ক্ষতি বৃদ্ধি পায় আল্লাহ চমৎকার ভাবে আরও আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিভাবে আমরা কোরআন থেকে রহমত লাভ করতে পারি তিনি বলেছেন আর যখন কোরআন পাঠ করা হয় যখন কোরআনের তিলাবাত করা হয় তখন তোমরা কান লাগিয়ে সেটা শুনতে থাকো নিশ্চুপ থাকো সেটা শুনতে থাকো লা আল্লাহ তুর হামুন যেন তোমাদের উপর রহমত করা হয় আল্লাহ আরও বলেছেন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 সুতরাং আমাদের এই আলোচনার মাধ্যমেও আমরা আশা করছি যে আমাদের উপর আল্লাহ সাকিনা এবং রহমত নাজিল করছেন রহমত লাভের আরেকটি উপায় হচ্ছে আল্লাহবাহাতাল্লা সৃষ্টির প্রতি দয়া করা পিতামাতা আত্মীয় স্বজন প্রতিবেশী এতিম অসহায় সেই মানুষদের প্রতি দয়া করা আল্লাহ আল্লাহাল্লাহ কোরআনে বলেছেন তোমরা তোমাদের পিতা জন্য ভালোবাসার সাথে নম্রতার সাথে নত হয়ে যাও নম্রভাবে নত হও এবং বলো রব্বির হাম কামা রব্বাই আমাদের রব আপনি তাদের উভয়ের প্রতি রহম করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছেন রক্ত সম্পর্ক বা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এবং তাদের প্রতি সুসম্পর্ক রাখার মাধ্যমে যখন আল্লাহ সুতার সৃষ্টির কাজ শেষ করে খান্ত হলেন তখন রেহেম বা আত্মীয়তার সম্পর্ক সে দাঁড়িয়ে গেল এবং সে দাঁড়িয়ে বলতে থাকলো সে বলল এই যে জায়গাটি এই জায়গাটিকে সেই ব্যক্তির জন্য যে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা থেকে বাঁচার জন্য আপনার কাছে আশ্রয় চায় আল্লাহ জবাব দিলেন এবং বললেন হ্যাঁ এটি হচ্ছে সেই জায়গা যেখান থেকে আশ্রয় চাই সেই ব্যক্তি যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে আল্লাহ বললেন তুমি কি এই কথায় সন্তুষ্ট হবে যে তোমাকে বজায় রাখবে আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখবে আমিও তার প্রতি দয়া করব আর যে তোমাকে ছিন্ন করবে আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করব তখন আত্মীয়তার সম্পর্ক বা রেহেম সে বলল হা এতে আমি সন্তুষ্ট হব বললেন কাজেই তোমরা যদি এই বিষয়ের উপরে অটল থাকতে চাও অবিচল থাকতে চাও তাহলে এই আয়াত পাঠ করতে পারো যেখানে আল্লাহ তিনি বলছেন এখানে আলোচনা করে আলোচনা তালা সেই লোকেদের সম্পর্কে বলেছেন যারা ক্ষমতা বা শক্তি লাভ করলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে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 রিয়াজুসহিন আরটি হাতিছে এসেছে রাসুল্লাহ সাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন জান্নাতের অধিবাসী হবে তিন ধরনের মানুষ তার মধ্যে একটি প্রকার হচ্ছে সেই রকম মানুষেরা যাদের অন্তরগুলো খুবই দয়াদ্র স্নেহ মমতায় পরিপূর্ণ এবং রহম দিল ব্যক্তি যাদের অন্তর প্রত্যেক আত্মীয় স্বজন এবং মুসলিম ভাইয়ের প্রতি অত্যন্ত কোমল এবং নম্র কাজে আত্মীয় সজন অন্য মুসলিম ভাই এবং প্রতিবেশীর প্রতি নম্র আচরণ করা আল্লা সুবাহ তাদের পক্ষ থেকে রহমত লাভের একটি বড় উপায় প্রয়োজনে এমনকি নিজের অধিকারে কিছু ছাড় দিয়ে হলেও কমলতা অবলম্বন করা নম্রতা অবলম্বন করা এ প্রসঙ্গে এসেছে যেখানে আল্লাহ সেই ব্যক্তির উপর রহম করলেন যে ব্যক্তি কেনা বেচা এবং নিজের হকের তাগিদা দেওয়ার সময় কোমলতা অবলম্বন করে রহমত লাভের আরেকটি উপায় হচ্ছে যারা অসহায় অনাথ এবং এতিম তাদের মাথায় হাত বুলানো, অনাথ শিশুদের প্রতি স্নেহ এবং মমতা প্রদর্শন করা এ প্রসঙ্গে হাদিস এসেছে রাসুল উল্লা সাল্লা উলাইম তার নাতি হাসান ইবনে আলী রাদ হুমা তাকে আদর করছিলেন তাকে চুমু খাচ্ছিলেন এরকম সময় একজন ব্যক্তি একজন বেদইন তিনি সেখানে এসে উপস্থিত হলেন এবং তিনি বললেন আমার দশটি সন্তান রয়েছে কিন্তু আমি কখনো তাদেরকে এভাবে চুমু খাইনি রসুল্লাহ সালাইস্লাম তখন তার দিকে তাকালেন এবং বললেন যে ব্যক্তি দয়া করে না সে দয়ার যোগ্য হতে পারে না যে অন্যের প্রতি দয়া প্রদর্শন করে না সে নিজে দয়া পাবার যোগ্য হতে পারে না আরেখাদিসে এসেছে যে ব্যক্তি মানুষকে দয়া করে না আল্লাহও তার প্রতি সম্পর্কে আমরা আলোচনা করছি যার মাধ্যমে আমরা আল্লাহ পক্ষ থেকে রহমত লাভ করতে পারি এবং সেটা কি সেটা হচ্ছে অসহায় মুসলিমদের পাশে দাঁড়ানো তাদের সমস্যা সমাধান করা এবং তাদেরকে জুলুম থেকে মুক্ত করার চেষ্টা করা এর মধ্যে সেটা অন্তর্ভুক্ত যেটা মুসলিমদের পারস্পরিক বিবাদ যখন কোন ব্যক্তি মুসলিমদের মধ্যে মীমাংসা করে দেবে তাদের পারস্পরিক বিষয়গুলোকে করে তাদের তাদের অনুগ্রহ নাজিল করবেন এই প্রসঙ্গে কোরআনে জানিয়েছেন এখানে বলেছেন। মুমিনরা পরস্পরের ভাই স্বরূপ তারা একে অন্যের ভাই স্বরূপ কাজেই তোমরা দুই ভাইয়ের মধ্যে মিমাংসা করে দেবে এবং আল্লাহকে ভয় করবে তা অবলম্বন করবে লা আল্লাহ কুমতুর হামুন যেন তোমরা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ রহমত লাভ করতে পারো বর্তমান সময়ে আমরা এমন একটি পৃথিবীতে বসবাস করছি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 পরিচালনা করা হচ্ছে এই প্রসঙ্গে আমরা যদি হাদিসে উল্লেখিত বিভিন্ন ঘটনার দিকে তাকাই তাহলে আমরা কি দেখতে পাই আমরা দেখতে পাই রাসুল্ল সাল্লাম আমাদেরকে সেই দৃষ্টান্ত জানিয়েছেন সেই নারীর কথা যে ছিল একজন পতিতা বা ব্যভিচারী মহিলা তাকে আল্লাহমতাল্লা ক্ষমা করে দিয়েছিলেন কারণ সে একটি পিপাসার্ত মৃত প্রায় কুকুরকে পানি পান করিয়েছিল। এই যে অন্য সৃষ্টির প্রতি দয়া প্রদর্শন করা এই আমুল আলসুবহমতালার কাছে এত পছন্দ নিয়ে হয়েছিল যে তিনি তাকে ক্ষমা করে দিয়েছিলেন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 প্রাণীকে কষ্ট দিয়ে হত্যা করার কারণে আল্লাহ সেই মহিলাকে পর্যন্ত নেমে দাখিল করালেন কাজেই মানুষ অন্যান্য প্রাণীদের প্রতি দয়া প্রদর্শন করার গুরুত্ব কত বেশি সেটাও আমরা এখান থেকে বুঝতে পারছি আর যদি মানুষের কথা আসে কিংবা মানুষদের মধ্যে যারা শ্রেষ্ঠ মুসলিমদের কথা আসে এবং তাদেরকে যারা অত্যাচার নির্যাতন করছে তাদের পরিণতি কেমন হতে পারে বর্তমান সময়ে মানুষ না কোনো মানুষের প্রতি দয়া করছে না কোনো পশু পাখির প্রতি দয়া প্রদর্শন করছে এমনকি বিভিন্ন স্থানে পশু পাখিদেরকে প্রাণীদেরকে যে পরিমাণ অধিকার প্রদান করা হয় পশুদেরকে যে পরিমাণ অধিকার প্রদান করা হয় মুসলিমদের জন্য ততটুকু অধিকারও নির্দিষ্ট নেই যে কারণে শাহেখ আবদুল্লাহ আজম তিনি একটি ঘটনা উল্লেখ করে বলেছিলেন তিনি মুসলিমদের উপরে যে পরিমাণ নির্যাতন এবং অত্যাচার চালানো হচ্ছে সেগুলোকে উল্লেখ করে একটি আলোচনায় বলেছিলেন যে আমরা মানবাধিকার চাই না আমরা পশু অধিকার চাই আমরা গাধা এবং খচ্চরের অধিকার চাই কারণ এই দুনিয়াতে গাধা এবং খতরের যে পরিমাণ অধিকার রয়েছে মুসলিমদের প্রতি ততটুকু রহমত করা হয়ে থাকে না কাজেই যারা মুসলিমদের কেভাবে কষ্ট এবং নির্যাতন প্রদান করছে সেই কাফেরদের পরিণতি কি হতে পারে সেই কিয়মতের দিনে এরপরেও আল্লা সুবাহতআলা দুনিয়াতে মুসলিম কিংবা কাফের নির্বিশেষে সকলের উপরেই রহমত নাজিল করে যাচ্ছেন সেখান থেকেও আমরা আল্লাহ আল্লা সুবহামতআল্লা তার রহমান তার রাহিম এই নামের অর্থ এবং ব্যাপকতার ধারণা কিছুটা হলেও উপলব্ধি করতে পারি কিন্তু আল্লাহ আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তিনি কখনো সীমা লঙ্ঘন করেন না কারো অন্যায় অত্যাচার করেন না হাদিসে কুৎস্রিতে এসেছে আল্লাহ বলে আল্লাহ হে আমার বান্দারা আমি আমার নিজের উপরে জুলুম সীমা লঙ্ঘন করাকে নিষিদ্ধ করে নিয়েছি কাজেই কোথায় সেই ভারসাম্য দুনিয়াতে তাকালে আমরা দেখতে পাই আল্লাহ সুহামাতাল্লা সেই অত্যাচারী কাফেরদেরকে সমস্ত রকমের সম্পত্তি বিলাস বৈভব দিয়ে রেখেছেন তাদের অবস্থা উন্নত আর মুসলিমদের অবস্থা খুবই শোচনীয়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 কত কঠোর থাকবেন সেই বিষয়ে দৃষ্টান্ত আমরা আরেকটি হাদিস থেকে দেখতে পাই সেই বিখ্যাত হাদিস রসুল্লাহ সাল্লাই এর কাছে যখন সমস্ত মানব জাতি এসে অস্থির হয়ে সুপারিশ করতে থাকবে যে আপনি অন্তত এতটুকু সুপারিশ করুন যে বিচার যেন শুরু হয়ে যায় বিচার দিবসের ভয়াবহতা এত বেশি হবে মানুষ নিজের পরিণতি কি হবে সেটা ভুলে গিয়ে রসুল্লাহ সাল্লাই এর কাছে এসে অনুরোধ করতে থাকবে যে এই দিন এটা তো আমরা সহ্য করতে পারছি আপনি অনুরোধ করুন অন্তত বিচার শুরু হয়ে যাক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 অসাধারণ একটি ঘটনা আমাদের সামনে রয়েছে আবি সিনিয়াতে প্রথমবার যখন সাহবা ইকরাম হিজবত করলেন একটি গুজবের ভিত্তিতে তারা অনেকেই আবার সেই মক্কায় ফেরত আসলেন এবং ফিরে এসে আবারও কুরাইশদের কাছে দুলুম অত্যাচারের শিকার হতে থাকলেন সেখানে অল্প কিছু ব্যক্তি বিভিন্ন নেতৃত্ব স্থানীয় কুরাইশ ব্যক্তিদের নিরাপত্তা লাভ করার মাধ্যমে কিছুটা হল আশ্রয় লাভ করলেন এরকম একজন নিরাপত্তা প্রাপ্ত ব্যক্তি ছিলেন উসমান ইবনে মাজউন রাদিয়াল হোতাল আনহু উসমান ইবনে মাজ তিনি নিরাপত্তা পেয়েছিলেন খালির ইবনে ওয়ালিদের পিতা ওয়ালিদ ইবনে মুগিরার মাধ্যমে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 অলি দিবনে মুগিরা সে অবাক হয়ে গেল সে ভাবল হয়তোবা কেউ তোমাকে কিছু বলেছে বা কিছু কষ্ট দিয়েছে কারণ তার কাছে এই বিষয়ে কোনো ব্যাখ্যা নেই যে একজন নিরাপত্তা প্রাপ্ত ব্যক্তি যে জুলুম অত্যাচার থেকে বেঁচে আছে সে স্বেচ্ছায় কেন নিরাপত্তা প্রত্যাহার করতে চাইবে ওসমান ইবনে মাজগুন তিনি বললেন তোমার নিরাপত্তা আমার প্রয়োজন নেই তিনি নিরাপত্তা স্বেচ্ছায় প্রত্যাহার করে নিলেন অলি দিবনে মুগিরা মদ্দিসে গিয়ে ঘোষণা দিল যে হে লোকেরা ওসমান ইবনে মাজগুনের উপর থেকে আমি আমার নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছি এই ঘোষণা দেওয়ার অল্প কিছু পরের ঘটনা ওসমান তিনি একটি উপস্থিত হলেন এবং সেখানে কিছু বিতর্ক এবং কথা বলার পর লোকেরা সম্মিলিতভাবে তার পড়ল এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করল তার চেহারা এবং মুখের উপরে আঘাত করতে শুরু করল তার চোখের নিচে ঘুষি বসিয়ে দিল এবং সেখানে তিনি আঘাত পেলেন জখম পেলেন দাগ বসে গেল এরকম একটি বিধ্বস্ত চেহারা নিয়ে কিছু সময় পর আবার তার সাক্ষাৎ হল অলি রিবনে মুগিরার সঙ্গে অলি রিবনে মুগিরা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 পারস্পরিক দয়া ভালোবাসা এবং সহানুভূতি প্রদর্শনের ক্ষেত্রে নিজে অন্তত পক্ষে কিছু করতে না পারলেও তার মুসলিম ভাইরা যেভাবে কষ্ট পাচ্ছেন সেই কষ্ট লাভ করে তাদের যন্ত্রণার ভাগিদার তিনি হতে চাচ্ছিলেন এই আচরণের কোন ব্যাখ্যা নেই একমাত্র ব্যাখ্যা ইমানের ব্যাখ্যা একমাত্র ব্যাখ্যা রাসুল্লাহ সাল্লামের শ্রী হাদিস যেখানে রাসুল্ল সাল্লিসাল্লাম বলেছেন মুমিনদেরকে তুমি দেখবে যে পারস্পরিক দয়া ভালোবাসা এবং সহানুভূতির ক্ষেত্রে একটি দেহের মতো আর দেহের কোন একটি অঙ্গ যদি আঘাতপ্রাপ্ত হয় সমস্ত শরীর সেই কষ্ট এবং যন্ত্রণা অনুভব করে সমস্ত শরীর সেই যন্ত্রণায় অনিদ্রা হয় জেগে থাকে এবং জ্বর অনুভব করে কাজী সেই মুসলিমদের প্রতি কোনো রহমত এবং করুণা প্রদর্শন না করে সেই দুঃখ বেদনা কিছু অংশ কোন ব্যক্তি যদি নিজের অন্তরে অনুভব না করে এরপরে কিভাবে সে আল্লাহর পক্ষ থেকে রহমতের আশা করতে পারে কিন্তু এরপরেও আল্লাহ তার অসীম রহমতের মাধ্যমে তার বান্দাদের প্রতি রহমত করে যাচ্ছেন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 রাহিম নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী অসীম করুণাময় কাজে এই আয় থেকে আমরা জানলাম যে ইমান আনা আল্লাহ রাস্তায় হিজরত করা এবং আল্লাহর পথে জিহাদ করা এই কাজগুলো যারা করে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 সেই ব্যক্তি যে নিজের হিসাব নেয় এবং মৃত্যুর পরে জীবনের জন্য আমল করতে থাকে আর নির্বোধ বা অক্ষম সেই ব্যক্তি যে নিজের নফসকে অনুসরণ করে আর এর পরেও আল্লাহর প্রতি আশা পোষণ করতে থাকে রহমান এবং রাহিম আল্লাহ সুহান রহমতের ব্যাপকতা এই প্রসঙ্গে আলোচনায় আজকের পর্বের বাকি অংশে সেই মৃত্যুর পরের জীবনের কিছু অংশের বর্ণনা দিয়ে আমরা শেষ করছি যেখানে কয়েকটি দৃশ্যে চমৎকার করেছেন যে কিভাবে তিনি তার মুমিন প্রতি রহমত মুখাদের প্রতিফবাসীদের আলোচনায় আলোসুভ বলেছেন যখন কিনা জান্নাতবাসী জাহান্নামবাসী এবং সেই উভয় স্থানের মধ্যবর্তী আরাফ অবস্থানকারী ব্যক্তিরা পরস্পর পরস্পরকে দেখতে থাকবে সেরকম একটি অবস্থায় যে সমস্ত ব্যক্তিদেরকে আলোসু মাহাতলা জান্নতে দাখিল করাবেন তাদের দৃশ্য আলসুভাত জাহান্নামী ব্যক্তিদেরকে দেখাবেন জাহান্নামী ব্যক্তিরা সেই অসহায় মুসলিমদের সম্পর্কে দুনিয়াতে নানা রকম বিদ্রুপ করত তামা করতে এবং বলত যে এই সমস্ত লোকদের প্রতি আল্লাহ কখনোই অনুগ্রহ করবেন না কারণ দুনিয়াতে মুসলিমরা ছিল অসহায় এবং নানা রকম জুলুম নির্যাতনের শিকার সেই দৃশ্য দেখে তার ভুল সিদ্ধান্ত নিত এবং বলত যে এদের প্রতি আল্লাহ কখনোই অনুগ্রহ করবেন না আল্লাহ বলেছেন আহা আকসামতুম লা আহ উল্লাহুতিন উল ইীন আপুসনলূ মু তোমরা কি এই লোকেদের সম্পর্কে এমনটা না যে এদের প্রতি আল্লাহ কখনোই রহমত করবেন না আল্লাহ সুকাল বলছেন উদু খুদুল জান্নাতা। তোমরা জান্নাতে দাখিল হয়ে যাও আল্লাহ খৌফুন আলাইকুম ওাল আন্তান তোমাদের কোন ভয় নেই এবং তোমরা কখনো মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন কম স্ল্যাশ অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com dot slash raingoupsmedia org 2015.